যদি কেউ জেনা করে তাহলে ছেলে হবে বিছানা ওয়ালির জন্য মানে মহিলার ছেলে বলা হবে যে অমুকের মানে মহিলা এখানে বাবা যেহেতু নেই হারাম তার ওই সন্তান সেজন্য বলা হবে অমুক মহিলার ছেলে এক্ষেত্রে বলা হবে অলিল আহের যে ব্যক্তি জেনা করেছে বিচারকারী তার জন্য পাথর রয়েছে তাকে বিবাহিত হলে সংসার করা যাবে বিবাহিত হলে সংসার করা যাবে তো কথা হচ্ছে যে তার যখন সেই মহিলার শ্বশুর সাহেব তাহলে সে বিবাহিত তার ইসলামিক সরকার যদি হয় তাহলে তার শাস্তি হচ্ছে সংসার করা অথবা যদি ইসলামিক দেশ না হয় আর ইসলামিক মুসলিম দেশগুলিও ইসলামিক দেশ নয় বা ইসলামিক আইন ব্যবস্থা নেই সুতরাং মানব রচিত বিধান যখন সেখানে রয়েছে মানব রচিত বিধান তালাক তালাক পুরুষের পক্ষ থেকে তালাক আর মহিলার পক্ষ থেকে খোলা এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ হতে পারে আর কারো জেনা করার কারণে বিবাহ বিচ্ছেদ হয় না আর এইটি হচ্ছে কোরআন এবং সহি হাদিস আলোককে मसला बाकी मध्य भ्रांत फतुआ रही हम सम्पर्क है हराम्पर्क से दृष्टि द्वारा भित्तीन फतुआ तहि हादिस नहीं तरह जेना जेना जो जेना कर जेंा करा कर মাহারম তার হয়ে গেল যখন তার মাহারম হয়ে গেল তখন তার ছেলের জন্য এগুলি তারা বলে হুরমাত সেটির একটি উদাহরণ দিচ্ছি একজন মানুষ বসে আছে বা একজন পুরুষ বসে আছে কিন্তু হয়তো অজান্তে তার কাপড় খুলে গেছে আল্লা স্থানে তার নজর পড়ে গেছে তাহলে তার জন্য ওই মহিলা হারাম হয়ে যাবে তার জন্য ওই মহিলা হারাম হয়ে যাবে হচ্ছে হানাফি মজাবের একটি ভ্রান্ত ফতুয়া নামটিও বলে দি দেখেন অনেক সময় নাম বলার প্রয়োজন কারণ না হইলে সতর্ক হবেন না আপনারা গোড়া হানাফি হয়ে থেকেই যাবেন এখানে এখন এই আছে যে যদি শাশুড়ি বসে আছে আর কোনো সময় বাতাসে খুলে গেছে অথবা চের পায়নি আর নজর পড়ে গেছে লজ্জা স্থানে নজিবিল্লা এরকম হয়ে গেছে তাহলে তার স্ত্রী হারাম হয়ে গেলো তার স্ত্রী হারাম হয়ে গেল তার অন্যরা হারাম হয়ে গেল হেগুলি মন গড়া ফতুয়া রয়েছে এই কত ভিত্তিহীন ফতুয়া রয়েছে তো এর মধ্যে এই একটি ফতুয়া ভারতে এই যে সমস্যাটি হয়েছে এক মহিলা তার শ্বশুর জেনা করেছে আর ওই নিয়ে দেওবন্ধের এই বিধাতি আলেমরা ফতুয়া দিয়েছে যে এখন সে কি হয়েছে তার স্বামীর জন্য হারাম হয়ে গেছে আরে বাবা স্বামী কোন দোষ করলো না হতে পারে তারপর ধর্ষণ করা হয়েছে তার শ্বশুরের পক্ষ থেকে এটাও তো হইতে পারে তারপরে কত জাহির আলমদার ফোতানো সেই গ্রামের লোকেরা পঞ্চায়েত করে ফেসলা করেছে যেই করতে হবে ওর তো হারাম হয়ে গেছে ওর স্বামীর জন্য হারাম হয়ে গেছে শ্বশুর সাথে বিয়ে পড়াও আবুজ বিল্লা এই হচ্ছে মুসলিমদের অবস্থা আজকে পৃথিবীতে হারে এই দেবন্দের মোল্লারা ফতুয়া দিচ্ছে যে না এখন ও জন্য হারাম হয়ে গেছে কোথা থেকে হারাম হইলে কোরআন রয়েছে সহি হাদিস রয়েছে একটি সহি হাদিস রয়েছে তাদের ফেকা ভিত্তিক ফতুয়া আর একটি অত্যন্ত জৈব জাল হাদিসের ভিত্তি করে কোন সহি হাদিস এই ক্ষেত্রে জি